আদি ইবনু হাতিম কুকুর সম্পর্কে হত্যা করলে তা তুমি খেতে পারো আর সে তার অংশবিশেষ খেয়ে ফেললে তুমি তা খাবে না কারণ সেটা নিজের জন্যই শিকার করেছে আমি বললাম কখনো কখনো আমি আমার কুকুর শিকারে পাঠিয়ে দেই। অতঃপর তার সঙ্গে অন্য এক কুকুরও দেখতে পায়। পাই এমতাবস্থায় স্বীকারকৃত প্রাণীর কী হুকুম তিনি বললেন তবে ক্ষেও না কারণ তুমি বিসমিল্লা বলেছ কেবল তোমার কুকুরের বেলায় অন্য কুকুরের বেলায় বিসমিল্লা বলনি।